ইন্টারনেট অলাভজনক প্রচেষ্টা থেকে একটি প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি এবং ব্যবসায়িক অবকাঠামোর মূল ভিত্তি হিসেবে পরিবর্তিত হওয়ার কারণে ইন্টারনেট পরিচালনা সংক্রান্ত আলোচনাও আমূল বদলে গেছে এই পরিবর্তন কেবল ধারণা এবং সৃজনশীলতার এক নতুন ধারায় উন্মোচন করেনি সেই সাথে বিভিন্ন অর্থনৈতিক স্বার্থের মধ্যে জটিল প্রতিযোগিতাও সৃষ্টি করেছে আর্থিক প্রবাহ ব্যবসার নীতিগত বিবেচনাসমূহকে ইন্টারনেটের কাঠামোর সাথে আরও গভীরভাবে সংযুক্ত করতে অনুঘটক হিসেবে কাজ করেছে ইন্টারনেট ব্যবস্থার প্রাথমিক পর্যায়ে সীমাহীন সৃজনশীলতার যে পরিবেশ ছিল তা ব্যবসায়িক মহলে প্রচলিত বাস্তবমুখী মানসিকতার সাথে ক্রমেই বেশি করে মিশে যেতে থাকে সিজনশীল অনুসন্ধান এবং বাস্তবসম্মত অর্থনৈতিক বিবেচনার এই সংমিশ্রণ এক বিশাল অর্থনৈতিক বিপ্লবের সূচনা করে যা প্রাথমিকভাবে ক্যালিফোর্নিয়ার বে এরিয়াতে কেন্দ্রীভূত ছিল তবে প্রযুক্তিগত উদ্ভাবন এবং অর্থনৈতিক সমৃদ্ধির এই কেন্দ্রবিন্দুটি বেশিদিন বিচ্ছিন্ন থাকেনি দ্রুত বিশ্বজুড়ে ডিজিটাল উদ্ভাবন এবং ব্যবসার আরও কেন্দ্রস্থল দ্রুত বিস্তার লাভ করেছে যা ইন্টারনেটের ক্ষেত্রে সিজনশীলতা এবং অর্থনীতির মধ্যে জটিল আন্তক্রিয়াকে আরও শক্তিশালী করেছে অতএব ইন্টারনেট পরিচালনার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা কেবল ধারণার অবাধ প্রবাহের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং প্রতিযোগিতামূলক আর্থিক স্বার্থগুলো পরিচালনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার সাথেও সম্পর্কিত ইন্টারনেট পরিচালনার নতুন অর্থনৈতিক প্রেক্ষাপট ডিজিটাল নীতি অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থের প্রবাহকে প্রভাবিত করে এবং নিজেও এগুলোর দ্বারা প্রভাবিত হয় অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি সহায়ক ডিজিটাল নীতি অপরিহার্য উদাহরণস্বরূপ সিলিকন ভালিতে দ্রুত ডিজিটাল প্রবৃদ্ধির অন্যতম কারণ হল সেখানকার কার্যকরী নিয়ন্ত্রক ব্যবস্থা এই ব্যবস্থা ইন্টারনেট কোম্পানিগুলোর বৌদ্ধিক সম্পত্তি রক্ষা করেছে এবং বিনিযোগকে উৎসাহিত করেছে এবং সেই সাথে আরও অনেক কিছু করেছে বিশ্বব্যাঙ্ক তার দুই সালের বিশ্ব উন্নয়ন প্রতিবেদন ডিজিটাল ডিভিডেন্স এ ডিজিটাল অর্থনীতির জন্য অ্যানালগ পরিপূরকগুলোর একটি সহায়ক নীতি পরিবেশ প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করেছে বিশ্বব্যাংক দুই বিশ্ব উন্নয়ন প্রতিবেদন দুই ডিজিটাল ডিভিডেন্স এই প্রতিবেদনটি ইকোনমিস্ট ইম্প্যাক্ট তৈরি করেছে এবং মেটা এটি চালু করার দায়িত্ব দিয়েছিল এর ষষ্ঠ বছরে ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স একটি সহজলভ্য সাশ্রয়ী এবং প্রাসঙ্গিক ইন্টারনেট তৈরি করার পথে দেশস্তরের অগ্রগতি পরিমাপ পর্যবেক্ষণ এবং মূল্যায়ন করার জন্য একটি মানদণ্ড নির্ধারণের হাতিয়ার হিসেবে কাজ করে চলেছে যা সকল নাগরিক ব্যবহার করতে প্রস্তুত গত ছয় বছর ধরে আমরা অনেক তথ্য সংগ্রহ করেছি এই সংক্ষিপ্ত রিপোর্টে আমরা সেই তথ্যের ভিত্তিতে দুই হাজার সালে কতজন মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারছে তার মূল ফলাফলগুলো তুলে ধরেছি বিশ্বজুড়ে এখনও দুই দশমিক নয় বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারছে না এবং এর সুবিধাগুলো পাচ্ছে না এই রিপোর্টে আমরা দেখিয়েছি কেন তারা ইন্টারনেট ব্যবহার করতে পারছে না আমরা আশা করি এই রিপোর্টটি পড়ে জানা যাবে কিভাবে এই সমস্যা সমাধান করা যায় যারা ইন্টারনেট ব্যবহার করতে পারছে এবং যারা পারছে না তাদের মধ্যে যে দূরত্ব তা কমানোর জন্য অনেক মানুষকে একসাথে কাজ করতে হবে আমরা আশা করি এই রিপোর্টটি সেই দুই দশমিক নয় বিলিয়ন মানুষকে অনলাইনে আসতে সাহায্য করবে ১২ জুলাই দুই তারিখে দেখা হয়েছে ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স দুই সালের জন্য আপডেট করা হয়েছে যার মধ্যে ব্যাঙ্কিং এবং স্কোরগুলো সংশোধন করা হয়েছে এই বছরের সূচকে অন্তর্ভুক্ত একশোটি দেশ বৈশ্বিক জিডিপির সাতানব্বই শতাংশ এবং বিশ্বব্যাপী জনসংখ্যার নিরানব্বই শতাংশ প্রতিনিধিত্ব করে আপডেটটি দেখতে এই লিঙ্কটি দেখুন ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স যা দুই সাল থেকে প্রতি বছর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট দ্বারা উৎপাদিত হয় এবং ফেসবুক দ্বারা পরিচালিত দেশগুলোকে ইন্টারনেটের সহলভ্যতা সাশ্রয়ী মূল্য প্রাসঙ্গিকতা এবং এটি ব্যবহারের জন্য মানুষের প্রস্তুতির উপর ভিত্তি করে মান নির্ধারণ করে এবং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ব্যবধান চিহ্নিত করে এটি করার মাধ্যমে এটি ইন্টারনেট অন্তর্ভুক্তি অবস্থার উপর কার্যকরী অন্তর্দৃষ্টি প্রকাশ করে যা নীতি নির্ধারক এবং অন্যান্য অংশীজনেরা আরও অর্থপূর্ণ সংযোগ প্রচারের জন্য সমাধান করতে পারেন এই সূচকটি একশোটি দেশকে অন্তর্ভুক্ত করে যা বিশ্বের জনসংখ্যার একানব্বই শতাংশ এবং বৈশ্বিক জিডিপির ছিয়ানব্বই শতাংশ প্রতিনিধিত্ব করে ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স সম্পর্কে আরও জানুন ইনক্লুসিভ ইন্টারনেট সূচক দুই এই বছরের ফলাফলগুলো আমাদের সামনে অনেক প্রশ্ন উত্থাপন করেছে যা আমরা আগামী বছর সমাধান করার অপেক্ষা রয়েছি আমরা দেখতে আগ্রহী যে এখন থেকে এক বছর পরে মানুষের ইন্টারনেট ব্যবহারের ধরন কেমন হবে বিশেষ করে কাজ এবং শিক্ষার ক্ষেত্রে এবং কিভাবে সেগুলো আজকের মহামারীচালিত অভিজ্ঞতা এবং প্রত্যাশাগুলোর সাথে তুলনা করবে আমরা জানতে চাই যে ইন্টারনেট আচরণ এবং উপলব্ধির ক্ষেত্রে এই বছর আমরা যে পরিবর্তনগুলো দেখেছি তা স্থায়ী হবে নাকি সেগুলো প্রাক মহামারী অবস্থায় ফিরে যাবে আমরা দেখতে আগ্রহী যে মহামারীর ফলে অর্থনৈতিক মন্দা ইন্টারনেটের সাশ্রয়ী মূল্য বা নেটওয়ার্ক স্থাপনার উপর প্রভাব ফেলে কিনা এবং এর ফলে নতুন ব্যবসায়িক মডেলগুলো কিভাবে বিকশিত হতে পারে আমরা জানতে চাই যে সরকারগুলোর নীতিগত হস্তক্ষেপগুলো ইন্টারনেট অন্তর্ভুক্তির উপর স্থায়ী প্রভাব ফেলেছে কিনা এবং সেগুলো থেকে কি শিক্ষা গ্রহণ করা যেতে পারে এবং আমরা আশাবাদী যে ডেটা এমন একটি ভবিষ্যতে প্রকাশ করবে যা আরও সম্ভাবে বণ্টিত এবং ইন্টারনেটের সুফলগুলো আজকের তুলনায় আরও সম্ভাবে ভাগ করা হবে আজ জানুয়ারি দুই তারিখে দেখা হয়েছে দুই সালের প্রতিবেদনের প্রকাশ অনুষ্ঠান এবং বিশেষজ্ঞ প্যানেল আলোচনা ফ্যানো ডিসকাশন দেখতে এই লিংকটিতে যান ডিজিটাল অন্তর্ভুক্তির জন্য ইন্টারনেটের গুরুত্বের উদাহরণগুলো এখানে দেখা যাবে ফেসবুক থেকে অতিরিক্ত মন্তব্যের জন্য এই লিংকটিতে যান দুই সালে নিয়ন্ত্রকদের জন্য বৈশ্বিক সিম্পোজিয়াম কিছু সর্বোত্তম অনুশীলনের নির্দেশিকা সকলের জন্য দ্রুতগতি ডিজিটাল সংযোগ খুব প্রকাশ করেছিল এর উদ্দেশ্য ছিল দুই হাজার সালের মধ্যে আমাদের সমাজে জাতিসংঘ ঘোষিত টেক্সি উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা স্পষ্টতি এগুলো পূরণের জন্য নিয়ন্ত্রকদের নতুন নিয়ন্ত্রক সরঞ্জাম এবং সমাধানের জন্য উন্মুক্ত হতে হবে এই বিষয়ের উপর জোর দেওয়া হয়েছিল আমরা যখন প্রযুক্তির ভবিষ্যতে প্রবণতা এবং ইন্টারনেট পরিচালনার উপর এর প্রভাবের দিকে তাকাই তখন ম্যাকিন্সির একটি প্রতিবেদন অনুযায়ী এই দৃষ্টি শীর্ষ প্রযুক্তি বিনিয়োগকারী এবং প্রযুক্তিবিদদের মনোযোগ এবং তহবিল আকর্ষণ করছে প্রতিবেদনে বলা হয়েছে যে এই প্রযুক্তিগুলোই আধুনিক কর্মক্ষেত্রের পরিবর্তনশীল চেহারায় বৈশিষ্ট্যযুক্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রতিষ্ঠানগুলোর উপর এবং সেইসব মানুষদের উপর যাদের কাজের উপর এর প্রভাব পড়বে এই প্রযুক্তিগুলোর প্রভাব বোঝা সম্ভাব্য বিপর্যয়ের সবচেয়ে খারাপ দিকগুলো এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে আগামী দশকে আমরা বিগত একশো বছরের তুলনায় অনেক বেশি অগ্রগতি অর্জন করব কারণ প্রযুক্তি স্বাস্থ্য ও উপকরণ বিজ্ঞান শক্তি পরিবহন এবং অন্যান্য বিভিন্ন শিল্প ও ক্ষেত্রগুলোকে পুনর্গঠিত করছে প্রতিষ্ঠানগুলোর জন্য এর প্রভাব সুদূরপ্রসারী নিচের তালিকাগুলোতে এবং সম্পর্কিত ইন্টারঅ্যাক্টিভ ইন্টারঅ্যাক্টিভ আমরা প্রযুক্তিগত প্রবণতাগুলোকে বাছাই করার জন্য একটি অনন্য পদ্ধতি তুলে ধরেছি যা কোম্পানি এবং নির্বাহীদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গু এই সমস্ত প্রবণতাকে একত্রিত এবং অন্তনিহিত করে এমন বিষয়টি হল অনেক দ্রুত গতির গণ্য সমন্বিত প্রভাব যা বিভিন্ন প্রযুক্তির মধ্যে নতুন নতুন সমন্বয় সাধন ঘটাচ্ছে স্বাস্থ্য এবং উপকরণ বিজ্ঞানের ক্ষেত্রে বিস্ময়কর অগ্রগতি আনছে চমকপ্রদ নতুন পণ্য এবং পরিষেবার কার্যকারিতা সৃষ্টি করছে এবং কোম্পানি বাজার শিল্প এবং খাতগুলোর পুণি উদ্ভাবনের জন্য একটি অপ্রতিরোধ ভিত্তি প্রদান করছে সূত্র প্রযুক্তির শীর্ষ প্রবণতা চৌদ্দ অক্টোবর তারিখে সঙ্গিহীত বৈশ্বিক কল্যাণের জন্য ইন্টারনেট পরিচালনা জি এবং জি এর জন্য একটি রোডম্যাপ ইন্টারনেট আমাদের ডিজিটাল বিশ্বের মেরুদণ্ড ও হ্যাগেবলিং ডি ওয়েবার ভি মাইনস সি এবং বার্কার টি দুই বৈশ্বিক কল্যাণের জন্য ইন্টারনেট পরিচালনা জি এবং জি সেভেনের জন্য একটি রোডম্যাপ গ্লোবাল সলিউশনস জার্নাল খণ্ড আট পৃষ্ঠা একশো চব্বিশ থেকে একশো তেত্রিশ এটি বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়ন এবং সমৃদ্ধির ক্ষেত্র তৈরি করে তবুও এই গুরুত্বপূর্ণ সর্বজনীন সম্পদ উন্মুক্ত বৈশ্বিক এবং বিশ্বস্ত ইন্টারনেট হুমকির মুখে ডিজিটাল সংযোগ অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবেশ করার সাথে সাথে এটি ভূ কৌশলের একটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং ইউরোপীয় ইউনিয়ন ভারত রাশিয়া তুরস্ক এবং অন্যান্য দেশগুলোর দ্বারা বৃহত্তর ক্ষুডিজিটাল সার্বভৌমত্বের দিকে ধাবিত হওয়ার মধ্যে যার অর্থ ব্যাপকভাবে পরিবর্তিত হয় নিয়ন্ত্রক ব্যবধান সাইবার স্পেসে ক্রমবর্ধমান উত্তেজনা রাজনৈতিক অপপ্রচার এবং নজরদারি তথ্যের অবাধ প্রবাহকে বাধাগ্রস্ত করছে ইন্টারনেটে বেসরকারি ক্ষমতার অভূতপূর্ব ঘনীভবন ঘটেছে যা অর্থনৈতিক প্রতিযোগিতাকে ক্ষুণ্ণ করছে এবং পরিচালনা প্রতিষ্ঠানগুলোর উপর আধিপত্য বিস্তার করছে আরও উদ্বেগের বিষয় হল যে ভুরাজনীতি ইন্টারনেটের ব্যবহারের উপরের স্তরগুলো থেকে ইন্টারনেটের অন্তর্নিহিত অবকাঠামোতে প্রবেশ করছে যদিও ডেটা গোপনীয়তা নজরদারি এবং প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ এর মতো বিষয়গুলো নীতিনির্ধারকদের আলোচ্যসূচির শীর্ষে রয়েছে তথাপি জাতীয় সীমানা বরাবর ইন্টারনেটের একেবারে মূলে বিভাজনের ভিত্তিকর সম্ভাবনাটির দিকে জরুরি এবং তাৎক্ষণিক মনোযোগ দেওয়া প্রয়োজন এবং তবুও ইন্টারনেটের ভৌত যেমন সাবমেরিন কেবল এবং যৌক্তিক যেমন টিসিপিআইপি প্রোটোকল পরিবার ডিএনএস অবকাঠামোক্ষ নেটওয়ার্কসমূহের নেটওয়ার্কও হিসাবে এর ভিত্তি স্থাপন করে যা যে কোনো ডিভাইসকে বিশ্বের অন্য যে কোনো ডিভাইসের সাথে ডেটা প্যাকেট বিনিময় করতে সক্ষম করে এই অবকাঠামোর বিভাজন বিপরীত করা কঠিন হবে পরবর্তী প্রবন্ধে আরও পড়ুন আঠারো ফেব্রুয়ারি দুই তারিখে সঙ্গিহীত আমরা যখন এই বিশেষটি অনবেশন চালিয়ে যাব তখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার ইন্টারনেট পরিচালনা একটি জটিল এবং বহুমুখী বিষয় যার জন্য আন্তর্জাতিক সহযোগিতা এবং সমন্বয় প্রয়োজন ইন্টারনেট যোগাযোগ বাণিজ্য এবং উদ্ভাবনের জন্য একটি অপরিহার্য হাতিয়ার হয়ে উঠেছে এবং এর যথাযথ পরিচালনা বিশ্ব সম্প্রদায়ের জন্য এর অব্যাহত প্রবৃদ্ধি এবং সুবিধা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতিগুলো নিয়ে গঠিত জীবিশ এবং জিশাদ ফোরামের মধ্যে ইন্টারনেট পরিচালনা সম্পর্কে আলোচনা হয়েছে যদিও আমি একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করতে পারছি না কারণ এর জন্য বিস্তারিত নীতি বিশ্লেষণের প্রযোজন হবে আমি বিশ্বজনীন কল্যাণের জন্য ইন্টারনেট পরিচালনার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় এবং নীতিগুলোর রূপরেখা প্রদান করতে পারি এক ভিত্তিক দৃষ্টিভঙ্গি ইন্টারনেট পরিচালনায় বিভিন্ন অংশীজনদের অংশগ্রহণ থাকা উচিত যার মধ্যে সরকার বেসরকারি খাতের প্রতিষ্ঠান সুশীল সমাজের সংগঠন প্রযুক্তি বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা অন্তর্ভুক্ত এই বহু অংশীজ ভিত্তিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করে যে বিভিন্ন স্বার্থ এবং দৃষ্টিভঙ্গি বিবেচনায় নেওয়া হয়েছে এবং নীতিগুলো সম্মিলিতভাবে প্রণয়ন করা হয়েছে দুই উন্মুক্ততা এবং অভিগম্যতা ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক অবস্থা বা অন্যান্য উপাদান নির্বিশেষে ইন্টারনেট সকলের জন্য উন্মুক্ত এবং অভিগম্য থাকা উচিত নীতি এবং প্রবিধানগুলোর উচিত সকলের জন্য ইন্টারনেটে সার্বজনীন প্রবেশাধিকার বৃদ্ধি করা এবং বিষয়বস্তু তথ্যপ্রবাহ বা অনলাইন পরিষেবাগুলোর উপর অচিত বিধিনিষেধ প্রতিরোধ করা তিন নিরাপত্তা এবং গোপনীয়তা ইন্টারনেট পরিচালনার ক্রমবর্ধমান সাইবার নিরাপত্তা এবং গোপনীয়তা সম্পর্কিত উদ্বেগগুলোর সমাধান করা উচিত অনলাইন নিরাপত্তা বৃদ্ধির জন্য এবং সেই সাথে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক নিয়ম মান এবং সর্বোত্তম অনুশীলনগুলোর উন্নয়নে এর ভূমিকা রাখা উচিত চার ডিজিটাল অন্তর্ভুক্তি পরিচালনা কাঠামোর উচিত ডিজিটাল বিভাজন দূর করার উপর গুরুত্বারোপ করা যাতে সকল ব্যক্তি এবং সম্প্রদায়ের সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট সংযোগ ডিজিটাল দক্ষতা এবং প্রাসঙ্গিক অনলাইন বিষয়বস্তুতে প্রবেশাধিকার থাকে এটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন শিক্ষা এবং সামাজিক অংশগ্রহণে সহায়তা করতে পারে পাঁচ উদ্ভাবন এবং প্রতিযোগিতা নীতিগুলোর উচিত ডিজিটাল অর্থনীতিতে উদ্ভাবন প্রতিযোগিতা এবং উদ্যোক্তাকে উৎসাহিত করা সেগুলোর উচিত ন্যায্য এবং উন্মুক্ত বাজার ব্যবস্থা গড়ে তোলা প্রতিযোগিতা প্রতিযোগিতাবিরোধী অনুশীলনগুলো প্রতিরোধ করা এবং সকল আকারের ব্যবসার জন্য সমান ক্ষেত্র তৈরিতে সহায়তা করা ছয় আইনগত এবং নিয়ন্ত্রক কাঠামো ইন্টারনেট পরিচালনায় স্পষ্ট আইনি এবং নিয়ন্ত্রক কাঠামোর উন্নয়ন জড়িত থাকা উচিত যা দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল পরিমণ্ডলের সাথে খাপ খাওয়াতে সক্ষম এই কাঠামোগুলোর উচিত ভোক্তা সুরক্ষা বৌদ্ধিক সম্পত্তির অধিকার এবং অন্যান্য সামাজিক স্বার্থের প্রযোজনের সাথে উন্মুক্ততা এবং উদ্ভাবনের নীতিগুলোর ভারসাম্য বজায় রাখা সাত আন্তর্জাতিক সহযোগিতা সরকার আন্তর্জাতিক সংস্থা এবং অন্যান্য অংশীজনদের মধ্যে বিশ্বব্যাপী সহযোগিতা এবং সমন্বয় কার্যকর ইন্টারনেট পরিচালনার জন্য অপরিহার্য এই সহযোগিতা নীতিগুলোর সমন্বয়ে সর্বোত্তম অনুশীলনগুলো ভাগ করে নেওয়া এবং আন্তঃসীমান্ত সমস্যাগুলোর সমাধানে সহায়তা করতে পারে আট নৈতিক বিবেচনা ইন্টারনেট পরিচালনায় নৈতিক বিষয়গুলো বিবেচনা করা উচিত যেমন মানবাধিকার রক্ষা সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দায়িত্বশীল অনলাইন আচরণের প্রচার ক্ষতিকারক উদ্দেশ্যে প্রযুক্তির অপব্যবহার রোধ করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তিগুলোর নৈতিক ব্যবহার প্রচারে এর সচেষ্ট হওয়া উচিত এই নীতিগুলো বিশ্বজনীন কল্যাণের জন্য ইন্টারনেট পরিচালনার জন্য একটি বিস্তৃত রোডম্যাপ প্রদান করে তবে সুনির্দিষ্ট নীতি প্রক্রিয়া এবং বাস্তবায়নের বিশেদ বিবরণের জন্য জীবিশ জিসাত এবং অন্যান্য প্রাসঙ্গিক অংশীজনদের মধ্যে গভীর আলোচনা দরকষাক্ষী এবং চলমান সহযোগিতার প্রযোজন হবে আফ্রিকায় ডিজিটাল নাগরিকত্ব সহজভাবে বলতে গেলে ডিজিটাল নাগরিকত্ব হল নাগরিক ও রাজনৈতিক জীবনে অংশগ্রহণের জন্য মোবাইল এবং ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করা আফ্রিকান নাগরিকরা ডিজিটাল নাগরিক হিসেবে তাদের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবেশে যোগাযোগ করার জন্য মোবাইল ফোন ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়াসহ ডিজিটাল প্রযুক্তিগুলো ক্রমবর্ধমানভাবে ব্যবহার করছে এই ডিজিটাল নাগরিকত্ব লক্ষ লক্ষ মানুষের সাথে তাৎক্ষণিকভাবে পাচ্য ছবি এবং ভিডিও শেয়ার করার জন্য ডিজিটাল প্রযুক্তি দ্বারা প্রদত্ত নতুন কর্মসম্ভাবনার দ্বারা সম্ভব হয়েছে ডিজিটাল প্রযুক্তি নাগরিকদের গোষ্ঠী গঠন করতে এবং প্রতিষ্ঠিত মিডিয়া বা রাজনৈতিক প্রতিষ্ঠানের উপর নির্ভরতা ছাড়াই অভিজ্ঞতা এবং তথ্য শেয়ার করতে সক্ষম করে তবে ডিজিটাল ডিভাইস সংযোগ এবং এই সুযোগগুলোর কার্যকর ব্যবহারের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সাক্ষরতার সুযোগ সকলের সমানভাবে বিস্তৃত নয় প্রবেশাধিকারে এই বৈষম্য থাকা সত্ত্বেও আফ্রিকা জুড়ে লক্ষ লক্ষ মানুষ নতুন ধরনের নাগরিক সম্পৃক্ততা এবং রাজনৈতিক অংশগ্রহণে নিযুক্ত হতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে যদিও আফ্রিকায় সামাজিক মাধ্যমের কর্মী ব্যবহার সম্পর্কে ক্রমবর্ধমান সাহিত্য রয়েছে মুধাই এট আল দুই হাজার নয় একিন দুই হাজার দশ ফ্রের দুই হাজার উইলেম এবং মানো দুই হাজার ডোয়ার এবং মলোনি দুই আফ্রিকায় ডিজিটাল নাগরিকত্বের উপর সুনির্দিষ্টভাবে দৃষ্টি নিবদ্ধ করা বিদ্যমান গবেষণার পরিমাণ খুব কম এটি আফ্রিকান নাগরিকত্বের প্রকৃতির উপর ডিজিটাল প্রযুক্তির ব্যাপক ব্যবহার কিভাবে প্রভাব ফেলছে কিভাবে এটি বিভিন্ন ধরনের নাগরিকত্বের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করছে বা বাধা দিচ্ছে এবং এটি নাগরিক রাষ্ট্র এবং বেসরকারি কোম্পানিগুলোর ক্ষমতাকে কতটা প্রসারিত করে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উন্মুক্ত রাখে এই বইটি আফ্রিকার ডিজিটাল নাগরিকত্বের উপর মহাদেশ জুড়ে কেস স্টাডির প্রথম সংকলিত সংস্করণ সরবরাহ করে এই কম গবেষণা প্রাপ্ত ক্ষেত্রটি সমাধানে একটি বিনলি অবদান রাখে এটি মিডিয়া স্টাডিজ সিটিজেনশিপ স্টাডিজ ডেভেলপমেন্ট স্টাডিজ এবং আফ্রিকান স্টাডিজের মধ্যে সেতুবন্ধন তৈরি করার লক্ষ্য রাখে আট আগস্ট দুই তারিখে সঙ্গীহীত